আলহামদুলিল্লাহ আলমাতন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনছি রাকায়ক সংক্রান্ত হাদিসগুলো আল্লাহ ভীতি অর্জন করার জন্যে দুনিয়ার মোহ কমানোর জন্যে জান্নাতের লোভে লোভি হওয়ার জন্যে যে সুন্দর সুন্দর হাদিসগুলো রসুলুল্লাহাম রেখে গেছেন তার আলোচনার এই ধারাবাহিকতা আমরা আজকে যেটা শুনবো সেটা হচ্ছে হাকিম এ বিন হেজাম রাজি আল্লাহু আনহু একজন সাহাবি ওনা নিজের অভিজ্ঞতা ওনা নিজের সংক্রান্ত ঘটনা তিনি আমাদের কাছে পেশ করেছেন রসুল্লাহ সাল্লামের সঙ্গে ওনার যে সম্পদ নিয়ে কথাবার্তা হয়েছে সে বিষয়ে হাকিম এ বিন হেজাম রাজি আল্লাহু আনহু তিনি অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন না কিছুটা অস্বচ্ছল ছিলেন দারিদ্রতায় ওনার কিছু কষ্ট হচ্ছিল তো তখন তিনি নবী করিম সাল্লু আসমের কাছে আসলেন সে আলতু রাসুল্লি সাল আলহিাস্লাম ফানি আমি প্রিয় নবী সাল্লামের কাছে আসলাম এসে দরখাস্ত দিলাম ইয়া রাসুল্লাহ আমাকে কিছু দেন সংসার চালাতে একটু অসুবিধা হচ্ছে বা তুলির মাল থেকে কিছু দিয়ে দেন ফত আনী তিনি দিলেন সুম মাসা আলতু হুফা আতোয়ানি আমি আবার চাইলাম না আমাকে আরো দেন তিনি আরও কিছু দিলেন সুম মাসা আলতু হুফা আতোয়ানি আমি থার্ড টাইমে চাইলাম ইয়া রাসুল্লাহ আরও তো আছে আমাকে আর দেন তিনি দিলেন তিনবার চাইলেন রসুল্লাহম তিনবারই দিলেন কেউ কিছু চাইলে তিনি না বলতে পারতেন না তাই না ওনার নেচার ছিল ওনার স্বভাব ছিল তিনি না দেব না এই কথা বলতে পারেন না তার তবিয়তকে আল্লা তালা এত সুন্দর করেছিলেন কেউ আবদার করলো তিনি আবদার পূরণ করবেন না তিনি দেবেন না না করবেন এটা ওনার জন্য কষ্টের কারণ হতো দিলেন তিনি তিনবারই এখন তিনি ওনাকে দিলেন তো কিন্তু তিনি চিন্তা করলেন আমি সাহাবিকে তো কিছু জ্ঞান দিতে হবে ইসলামের মালের মহাব্ব যেন একটু কমে একবার দিলাম সে আবার দ্বিতীয়বার চাইলো দ্বিতীয়বার দিলাম তৃতীয়বার চাইলো তার মানে কিছু মালের মহব্ব তার মধ্যে হয়ে গেছে মানে হচ্ছে কিছু লোভের একটু নড়াচড়া হচ্ছে লোভ সম্প্রহণ করতে পারে এখন তো তাকে আমি করা দরকার আর আসলে তো ওনার মাধ্যমে নসিহাতটা আমরাও পেয়ে যাব আল্লাহ তালা এই জন্য বিভিন্ন ঘটনা উপলক্ষে ওনাকে দিয়ে যে কাজগুলো করিয়েছেন যে যে কথাগুলো বলিয়েছেন যে বের করেছেন সেগুলো আমাদের জন্য সম্পদ হয়ে গেলো আমরা সেখান থেকে শিখতে পাই আর সাহাবি হাকিম হেজাম নিজের দুর্বলতার কথাও এই জন্য প্রকাশ করে দিয়েছেন আমাদের কাছে হাজিস রেওয়ায়ত করতে গিয়ে রসুল্লা সাল্লসল তাকে তখন নসিহাত করলেন ওসিহত করলেন অ্যাডভাইস করলেন ইয়া হাকিম ইন নাহাদ আলমাল খাদ হলু আতুন হাকিম এই সম্পদ কিন্তু খুব সবুজ শ্যামল চিরহরিত আকর্ষণীয় দেখতে খুব আর এর স্বাদ খুব মিষ্টি লাগে খুবই আকর্ষণীয় মালের মধ্যে সম্পদের মধ্যে টাকা পয়সার মধ্যে এই ধরনের একটা প্রচণ্ড একটা তীব্র আকর্ষণ আছে আল্লাহ তালা আমাদের পরীক্ষা করার জন্য এই আকর্ষণ দিয়ে এগুলোকে পয়দা করেছেন নেওয়ার ক্ষেত্রে মনে রেখো ফামান আখাদু বিশাখাওয়াতফসীন বুরে কালি যেই ব্যক্তি এই মাল যখন নেয় অন্তটার মধ্যে মালের প্রচণ্ড মোহাব্বত বখিলি করার লোভ সৃষ্টি না হয় একটু দরাজ দিনের সাথে গ্রহণ করে উইথ জেনারোসিটি হি অ্যাকসেপ্টস ইট বড়ো মনে গ্রহণ করে তখন যেন মালের প্রতি প্রচণ্ড মহব্বত তাকে নো না করে ফেলে বড় মনে গ্রহণ করবে এই সেন্সে যে মালের এত মহব্বত তাকে অন্তরকে প্রদূষিত করে নি একটু দরকার নিলাম কিন্তু ইথার জন্য আমার এত লোভ বিনা লোভে যদি তুমি গ্রহণ করো কোনো মাল জায় স্তরিকায় বৈধ পন্থায় তাহলে তাহলে মনে রেখো ওই মালটার মধ্যে আল্লাহ তালা খাই বরকত দান করবেন যে মালটা তুমি যখন জোগাড় করো তুমি জমা করো নো মালের তীব্র লোভ এবং মোহ তোমার মনে যদি জায়গা না পায় তাহলে এই মালে মধ্যে আল্লাহ তালা তোমাকে খাইরো বারকত দান করবেন ওমান আর যে ব্যক্তি এই মাল এভাবে নেবে যে এই মালটা তার এত মোহব্বতের এটা এত তার মধ্যে মোহ পয়দা হয়ে গেছে সাংঘাতিক লোভ সৃষ্টি হয়ে গেছে নেওয়ার সময় মানে তার কাছে এত আকর্ষণীয় মনে হচ্ছে এবং অন্য কেউ না নিয়ে সেই নেক বখিনী করার ইচ্ছা জমা করে রাখার ইচ্ছা এই সমস্ত জিনিস যদি কাজ করে টাকা পয়সা পাওয়ার সময় নেওয়ার সময় এত মহব্বত তোমার মধ্যে পয়দা হয়ে যায় তাহলে মনে রেখো লাম ইবার এক লাহুফি তার এই মালের মধ্যে কোনো বরকত আসবে না তার এই সম্পদ তার জন্য কল্যাণের কারণ হবে না এই সম্পদ তার ক্ষতির কারণ হয়ে যেতে পারে ও কেন একাইয়াস বা আর সে ব্যক্তির অবস্থা হবে মালের লোভ যাকে পেয়ে বসেছে সম্পদের মোহ যাকে তাড়া করে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খায় আর খায় আর খায় কিন্তু তার ক্ষুধা মিটে না কেউ যদি খেতেই থাকে খেতেই থাকে ক্ষুদা মিটেনা। তাহলে এই লোকেরা কী বলবে লোকেরা রাক্ষস মনে করবে খাদক মনে করবে এত বেশি খাওয়া লোভি ছাড়া কোনো ভালো মানুষই এত খাওয়া খায় আপনি যদি দেখেন আপনার সামনে একটা লোক এত খাওয়া খায় যত দিন তত খায় আরও চায় আরও খায় তখন সবাই তার দিকে কেমনি তাকাবে কেমন মানুষ এটা এত খাইতে পারে এ খায় মানুষ না অন্য কিছু তার ব্যাপারে মানুষের ধারণাটা কেমন হবে ঠিক তেমনি লোভী মানুষের সম্পদের লোক অর্থের লোক ওই লোকটার মতোই যার খায় অথচ প্যাট ভরে না এই পৃথিবীতে যারা বিভিন্ন তরিকায় সম্পদের পাহাড় গড়েছে কিছু লোকে হালাল তরিকায় আল্লাহ তালা খায়ের বার করে দিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছে দ্যাট ফাইন অনেক লোক আবার সম্পদের জোগাড় করেছে অবৈধপন্থায় পন্থায় হারাম তরিকায় এই সমস্ত লোককে আপনি দেখবেন যে তাদের সম্পদের যে এমন লোক তারা যতই চুরি করুক ডাকাতি করুক দুর্নীতি করুক ঘুষ খাক তারা কোনো দিন মনে করে না যে তাদের শান্ত দিতে হবে তাদের প্যাট কিন্তু কোনো দিন ভরে না যত বড়ো লোক হয়ে গেছে কোনো কোনো সময় এমন বড় লোক এত পয়সাওয়ালা গাড়িতে চলে এত কিছু করে সে লোকটা যার থেকে পয়সা নেয় ঘুষ নেয় এমন লোকটা যে লোকটা একদম অসহায় ঠিক কিনা বলেন এরকম লোকও আছে অসহায় লোক বিপদে ডেকেছে তার কাজটা হচ্ছে না অফিসে তার কাছে পয়সা নাই সে হয়তো না খেয়েই আসে কিন্তু কাজটা হবে না ঘুষ না দিলে আর যে লোকটা খাচ্ছে সে অনেক পয়সা ওলা হয়তো অথবা এরকম ঘুষ খেয়ে খেয়ে বহুত পয়সার মালিক হয়ে গেছে কিন্তু এই লোকটার কাজ সে করেই দেবে না যতক্ষণ তাকে ঘুষ না দেওয়া হচ্ছে তার ভাবে মানুষের মধ্যে এত লোভ সৃষ্টি হয়ে যায় এই লোভ সহকারে যারা এই সম্পদ গ্রহণ করে এই মাল তাদের কোনো বরকত দেবে না তাদের জীবনে খায়ের বরকত হবে না সমাজে বহু ঘটনা ঘটে আপনি দেখবেন এই বড়ো বড়ো সম্পদে পাহাড় করেছে যারা তাদের জীবনে অনেক দুর্ঘটনা খবর আছে। ঘুষ নিয়ে নিয়ে বাড়িঘর করেছে তার ছেলে মেয়ে নিজে বাবা মাকে জবাই করে দিয়েছে বাবা মাকে হত্যা করেছে হত্যাকারী ডেকে এনে মা বাবাকে শেষ করে দিয়েছে বহু ঘটনা আছে পত্রিকা দেখলে পাবেন খুনি ডেকে এনেছে মা বাবাকে শেষ করে দিয়ে তার সম্পদকে ভোগ করবে বহু ঘটনা আছে তো আল্লাহতালা তো জাফরুর রাহিম সব সবসময় দুনিয়ার মধ্যে সঙ্গে সঙ্গেই শাস্তি দিয়ে দেন না বিদায় ঘুষ করা বলা করে কই এখন দশ বছর থেকে ঘুষ খাচ্ছি ২০ বছর থেকে দুর্নীতি করছি পাহাড় সম্পদের জমে গেছে আমার তো অসুবিধা হয়নি আরেকজনের হয়ে গেছে আমার হবে না আরেকজনের থেকে শিক্ষা নেয় না যখন তার তা ঘটে তখন তার জন্য টু লেট অনেক দেরি হয়ে গেছে লাম ইবা রকলা হুফি রসুল্লাহ সাল্লবের কথা অবিশ্বাস্য মনে করা কোন সুযোগ নেই তার কথা ফলবেই তিনি বলেছেন যারা এইভাবে লোবের মাধ্যমে নাজায়জ পন্থায় অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়ে তাদের সম্পদে লাম ইবা রকলা হুফিয়ে তার সম্পদে বরকত দেওয়া হবে না তার মানে সেই ক্ষতিগ্রস্ত হবে এই সম্পদই তার জন্য কাল হয়ে যাবে এই সম্পদের জন্যই তাকে হত্যা করা হবে এই সম্পদই তার ছেলে মেয়েকে নষ্ট করে দিবে। এই সম্পদ তার জন্য কাল হয়ে যাবে লাম কোনো সন্দেহ নাই যারা দুর্নীতি করি ঘুষ খাই তাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুন তারা বুঝুন যে বেদি ঘুষ খায় আর রা রাশি অলমূর্তাসি আর অবৈধ সুযোগ নেওয়ার জন্য ঘুষ দেয় যে বিপদে পড়ে দিছে হয়তো আল্লাহ তালা তাকে অবস্থান অনুযায়ী মাফ করতেও পারেন কিন্তু যে ইচ্ছা করে ঘুষ দেয় সুযোগ সুবিধা আদায় করার জন্যে ঠেকে দেয়নি আর রাশি অলমূর্তাশি কেলা হুমাফিন্ন যে ঘুষ খেলো আর ঘুষ দিল উবাই জাহান নামি ঘুষ খাবেন আর জাহান্নামে যাবেন না কী স্বপ্ন দেখেন জাহান্নামে জলা সহ্য করতে পারবেন ঘুষ যে খান দুর্নীতি করে সম্পদের পাহাড় জমাচ্ছেন কি মজা লাগে কয়টা বাড়ি হয়ে গেছে আপনার কতটা প্লট কিনেছেন দুর্নীতি কালোবাজারি ঘুষ খেয়ে জনগণের সম্পত্তি আপনার কাছে এসেছিল আপনি সব নিজের পকেটে ঢুকিয়েছেন কি সুখ শান্তি চান আপনার কপালে সুখ শান্তি হবে না ও চিরেই আপনি ধরা পড়বেন এই দুনিয়াতেই আল্লা তালা আপনাকে তার শাস্তি দেবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটা বিরতির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে সম্মানিত দর্শক মন্ডলী বীর পূর্বে আমাদের আলোচনার বিষয় ছিল হাকিম এবিন হেজাম রাজু আলাহ আনহুর হাদির যেখানে নবী করিম সালামনাকে বাইতের মাল থেকে দেওয়ার পরে নসিহত করলেন লোভ সংবরণ করার জন্যে এবং সেই উপলক্ষে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শেয়া করেছেন যে সম্পদ মানুষ লোভ ছাড়া যদি তার হালাল বৈধ তৈরিকে আসে আল্লাহ তারা খাইর বরকত দান করে আর লোভ লালসা মোহ পড়ে অন্যায় অবৈধপন্থায় মানুষ যখন সম্পদ জোগাড় করে লাম ইব আরকুফি তখন তার এই সম্পদের মধ্যে কোনো খাইর বরকত হয় না এই সম্পদ তার জন্য কাল হয়ে যায় এই কথা বলার পরে তিনি এক্সাম্পল দিয়েছিলেন লোভই মানুষের এক্সাম্পল হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খায় আর খায় আর খায় কিন্তু তার পেট ভরে না এরপরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বাক্য ওনাকে নসির যোগ করলেন সেটা হচ্ছে আলিয়াদুলিয়া খাই মিনাল মিনাল ইয়াদিস উপরের হাতটি নিচের হাতের থেকে অনেক উত্তম উপরের হাত কোনটা আর নিচের হাত কোনটা আপনি দেন আরেকজনে গ্রহণ করে আপনি দান করছেন যখন দেন তখন হাতটা কি নিচে থাকে উপরে থাকে আপনি একজনকে একটা কলম দিচ্ছেন কলমটা হ্যাঁ এই কলমটা নেন আপনার হাতটা উপরে আর যিনি নেন তার নিচে টাকা পয়সা দিচ্ছেন উপরের হাতটা উত্তম নিচের হাতটার চেয়ে যেই ব্যক্তি চায় সোয়াল করে ভিক্ষা করে সেই ব্যক্তির থেকে যেই ব্যক্তি দেয় দান করে তার হাতটা আল্লাহ তালার কাছে পছন্দ হাকিম তিনি মেশাল দিচ্ছেন বা ওনাকে নসিয়া করছেন তুমি চেষ্টা করো আল্লাহ তালা তোমাকে দেওয়ার তৌফিক দেয় কি না যে তুমি দেওয়ার মতো মানসিকতা জোগাড় করো এবং আল্লাহর কাছে তৌফিক চাও তোমাকে হাত পাতে হবে না তুমি দিতে পারবা তাহলে এখানে সলুল্লাহ আলসম আমাদেরকে খুব চমৎকার কতগুলো সুন্দর জিনিস শেখালেন যে মুসলমান ভিক্ষা চাইবে না মুসলমান ভিক্ষা করতে পারে না ভিক্ষা করা উচিত না একান্ত ঠেকে না গেলে ভিক্ষাকে পেশা হিসেবে সারা জীবনের জন্য সিদ্ধান্ত নেওয়া চেষ্টা না করা এটা ঠিক নয় কারণ উলিয়া হাই দেওয়ার মতো তুমি নিজেকে তৈরি করো তুমি সম্পদ জোগাড় করো তুমি সম্পদ জোগাড় করো তুমি ব্যবসা ধরো তুমি চাকরি করার জন্য খোঁজো আর ভিক্ষা করতে তিনি নিষেধ করেছে। যারা বিনা প্রয়োজনে একান্ত ঠেকে গেলে ঠিক আছে গুণ হবে না কোনোরকমের টাকা সারা জন হাত হচ্ছে হাত কিন্তু বিনা প্রয়োজনে প্রয়োজন মিটে গেলে তারপরে হাত থাকা হাত থাকা কিছুদিন আগে আমরা লন্ডনের পত্রিকায় পড়েছি একজন প্রফেশনাল বেগার আছে পেশাজীবী ভিক্ষু লন্ডনের রাস্তায় সে ভিক্ষা করতে করতে অনেক টাকা তার কয়েক লক্ষ পাউন্ড না মিলিয়ন হয়ে গেছে আমি এখন ভুলে গেছি হয় মিলিয়ন অথবা কয়েক লক্ষ পাউন্ড তার জোগাড় হয়ে গেছে এবং সে বিভিন্ন বেনামে এগুলা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করে ফেলেছে অলরেডি পত্রিকা সব খবর চলে আসছে আর সে মানুষের কাছে প্রত্যেক দিন ভিক্ষা করতে চায় তার অসহায়তার কথা বলে তার প্রাণের কথা বলে তো এরকম যারা বিনা প্রয়োজনে ভিক্ষা করে হাত পাতে মানুষের কাছে কোনো কোনো হাজিসে এসেছে কেয়ামতের দিন সে আল্লাহর কাছে এমনভাবে উঠবে তার চেহারা আমাদের কোনো গোস্ত থাকবে না সবার কাছে সে ধরা পড়ে যাবে এই লোকটা এই অবস্থা কেন কারণ সে ভিক্ষা করতো বিনা প্রয়োজনে তাহলে ভিক্ষাবৃত্তি ইসলামের দৃষ্টিতে এত নিন্দনীয় অ্যাকসেপ্ট যাদের কোনো উপায় নেই না খেয়ে মরে যায় তাদেরকে আল্লা তালা অ্যালাউ করেছেন এবং দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন ও আমা সাহার কেউ যদি হাত পাতে তোমার কাছে বেচারা ঠেকে গেছে তোমার কাছে হাত পেতেছে তাকে নিষেধ করো ধমক দিও না সরিয়ে দিও না দিয়ে দাও তাহলে এই হাদিসে তিনি বললেন যে উপরের হাত নিচের হাতে থেকে ভালো চাওয়ার থেকে তুমি দিতে পারবে দেওয়ার জন্য প্লান করো রুজি রোজগার করা চিন্তা করো তুমি হাকিম রাজিওয়াল পেয়ে গেলেন সাহাবি ছিলেন তো একটু দুর্বলতা এসেছিল সঙ্গে সঙ্গে উনি এরপরে কি ঘটনা হয় কলা হাকিম এমন ইমান দিয়েছিলেন যখন ওনাদের একটু মিস্টেক হতো কেউ ধরিয়ে দিত ওনারা এমন ভাবে লেসন লার্ন করতেন তিনি নবী করিম সাল নসিহসুনে বলেন ইয়াসুল্লাহ যে আল্লাহ আপনাকে হাঁক রেসালা দিয়ে পাঠিয়েছেন সে আল্লাহর কসম করে বলি আপনার পরেছি আর কোনোদিন আমি কারো কাছে কিচ্ছু চাইব না কোনোদিন কারো কাছে হাত পাতব না যতদিন আসি মৃত্যুর আর আমি বন্ধ করে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্বাবলম্বী হয়ে যাবেন কিছু একটা তিনি রুজি রোজগার উপায় ব্যবস্থা করবেন কোনো রকমের সংসার চলে যাক তিনি আর হাত পাতবেন না আর হাত পাতবেন এই সিদ্ধান্ত নিয়ে ফেললেন এরপরে পরবর্তী পর্যায়ে কী হয়েছে হাবুবাকলা তালা আনহু যখন খলিফা হলেন রসুল উল্লাহ সাল্লা পরে তার যখন খলিফা সেরা হতে বাইয়াত হলো বাইয়াত হওয়ার পরে তিনি বাইতুল মাল থেকে একবার বাইতের মালে কিছু পয়সা করি জমা হয়ে গেল তো খলিফারা যেটা করতেন বাইতুল মাল তো জনগণের সম্পত্তি রাষ্ট্রীয় কাজে দিনের কাজে কিছু খরচ করা লাগলে করে এরপরে বাকিটা সাধারণ পাবলিকে বিতরণ করে দিতেন এটা আসলে ইসলামে খরিফাদের কাজ যে শাসকদের কাছে যদি রাষ্ট্রীয় ফান্ডে টাকা জমা হয় সেটা জনগণের কাজে জনগণের খেজমতে ফেরত দিবে। আর যদি এমন কোনো প্রজেক্ট না থাকে তাহলে জনগণকে পয়সাগুলো একেবারে পয়সার আকারেই ফেরবে তাদেরকে দিয়ে দেবে এটা এটা তাদের হক বর্তমান জমানায় জনগণকে সরকার পয়সা দেয় এরকম সহজে বরঞ্চ নেয় খালি কোন তরিকায় নেবে বিভিন্ন ট্যাক্স এটা সেটা করে খালি নিতে থাকে নিতে থাকে যদিও কিছু পরে রাস্তাঘাট করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য সরকারি তহবিলে লাগে জনগণ ইনডাইরেক্টলি তার ফায়দা পায় কিন্তু অনেক ক্ষেত্রেই টাকা পয়সার মিস হয়ে যায় এবং জনগণ থেকে ট্যাক্স নেওয়াই হয় দেওয়া হয় কম পায় কম অনেকটাই দুর্নীতির কারণে বিভিন্ন তরিকায় বেহাত হয়ে যায় তো আবু বাকের রাজিয়া আল্লাহ আনুর কাছে যখন ভাইতির মাল আসলো তখন তিনি জনগণকে বিতরণ করার জন্য গেলেন এবং তিনি হাকিমকে খবর দিলেন হাকিমের কাছে বাইতের মাল থেকে তিনি দেবেন হাকিম রাজি আল্লাহ তালা আনে খবর দেয়া হলো তিনি আসলেন না খবর পাঠালেন যে আমি বায়তের মাল থেকে কিসে নেব না আল্লাহ নবীর কাছে কথম করেছি আমি তিনি যে ওসিয়ত করেছেন নসিয়ত করেছেন আর কারো কাছে হাত পাতবো না কাজে আমি আর নিব না আমরা এই হাদিসির বাকি অংশ পরবর্তী পর্যায়ে আরেক দিন আলোচনা করবো ইনশাল্লাহ আরেক প্রসঙ্গে এখন আর যেহেতু সময় শেষ হয়ে গেছে আমরা আপনাদের কিছু প্রশ্নের সুযোগ নেই ইমান তাকে কেয়ামতের দিন জান্নাতে দাখিল করানো হবে তো আমাকে এই দুটো কথার মধ্যে পারস্পরিক সংঘর্ষ লাগছে মুশ্রেক হয়ে গেলো তখন তার ইমানটা নাই হয়ে গেল গায়েব হয়ে গেল যা তখন না করেছে যদি তবা করে ফেলে সেরেক থেকে তাহলে সে ইমানে ফেরত আসলো এখানেই বড়ো চ্যালেঞ্জ কিন্তু কথা হলো যে এখানে একটু পার্থক্য আছে সেরকম খাফি সেরকম জালি বড়ো স্পষ্ট সেরেক কুফরুন বাবু আহ আর একটু অস্পষ্ট কনফিউজ ছিল ক্লিয়ার ছিল না এগুলো কিছু ওজোর কারণে হয়তো আল্লাহ তালা কনসিডার করবেন ফিনারে জাহান্নামা খালিদিনে হবে না কিন্তু যাদের কাছে ম্যাসেজ যাওয়ার পরেও তারা ইনসিস্ট করেছে হয়তো শেষ পর্যন্ত তারা ইমানই হারিয়েই ফেলেছে এরপরে হলো যে সেরে করলেও তো যদি তবাকের আল্লাহ মাফ করে দেন তাহলে তো ইমানের কারণে এখন ইমান আবার ফেরত আসলো জান্নাতে যাবে এরপরে যারা বিভিন্ন কুফুরি থেকে শুরু করে অন্য কবিরা গুণা করেছেন তাদেরকে আল্লাহ তালা এই গুনার শাস্তি জাহান নামে অনেক দিন পাওয়ার পরে এরপরে তারা ইমান যারা পরিমাণ থাকলেও একদিন জান্নাতে আসবে তার আগে কি উপায় হবে এই পরীক্ষা কিভাবে ঠিকবে মানে এমন কষ্ট কিভাবে সহ্য করবে যাহার নামে যদি লক্ষ কোটি বছর চলতে হয় সেজন্যে ওই যার্রা পরিমাণ ইমান থাকলেও জান্নাতে যাওয়া যাবে এই সান্ত্বনা নিয়ে বসে থাকা যাবে তার আগে যাহার নামে কতদিন চলতে হবে সেটা কিভাবে সহ্য পাবে এই জন্য যার্রা পরিমাণ ইমানে চিন্তা করলে হবে না ইমানকে অনেক বাড়াতে হবে আর ইমান বাড়ার লক্ষণ হচ্ছে আমলে কি পরিমাণ ঢুকে গেলাম তাই না এই জন্য তো ইল্লা দিনে আমনু আমলে সোলে আমানু আমনু আমলে সরে হাত তাহলে তো আমনু ইমান বলে ছেড়ে দিতেন আল্লাহালা ওয়া সোলে হাত কেন বলেছেন এই কম্প্রিহেন্সিভ ব্যাপক একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে আনতে হবে কন্ট্রাডিকশন নাই দুইটা হাদিসের মধ্যে দুইটা মিল আছে যে আগে যাহার নামে না জ্বলতে হলে আমল করতে হবে আর যদি কেউ বদ আমল নিয়েও যায় কিন্তু ইমান ছিল তাহলে যাবে একদিন যার্ন কিন্তু তার আগে তার বহুদিন যাহান নামে জ্বলতে হবে আফি। দর্শক মন্ডলী আমরা আমাদের আজকের এই সেশনের শেষ পর্যায়ে এসেছি হাজিসির বাকি অংশ আমরা পরবর্তী আটটি শেশনে শেষ করব ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো উত্তর দেবো আবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি